أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أأنبهكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها لأنهار خالدين فيها وأزواج وأزواج مطهرة ورضوان من الله والله بصير الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عدام النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار সকল প্রকারে সুখীয় প্রশংসা এই জন্য রাবুল আলমিনের শুক্রিয়ায় করে কালী মাত্র শুকুর পেশ করছি আলহামদুলিল্লাহ আমি এখন আলীমরানের पंदो नुबहान चौन दुनिया दिए नियमत कथा बोला नियम केल्ला कमना मानुषातर मध्य आल्लाहतिदर এই আয়াতের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রিত করা হয়েছে যদি এই নিয়ামত মানুষ লাভ করে আর এর দ্বারা আল্লাহর সন্তুষ্ট করে তাহলে এটা তার জন্য এটা আর যদি এটাকে তার এই করুনিয়ার সুখ শান্তি আরাম আয়েসের বাহন মনে করে এর মধ্যেই বিগুর হয়ে আল্লাহকে ভুলে যায় তাহলে এটা তার ধ্বংসের কারণ এই নামে কেউ আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারে আর কেউ আল্লাহর রুসানলেও পড়তে পারে করেন নারীর প্রতি যদি কেউ তার চরিত্রের হেফাজতের জন্য আল্লাহর হুকুম অনুযায়ী অনুযায়ী রাসুল্লাহ সাল্লাইসাল্লামের চরিত্র অনুযায়ী কোন নারীকে বিয়ে করে তার সাথে সম্পর্ক স্থাপন করে এটা তার এবাদক আর তার যদি ওই নিয়ত হয় এই বিয়ে করার যে যেন পাপ থেকে বাছা এটা অত্যধিক সবের অধিকারী সে হবে আল্লাহ তাকে হেফাজত করবেন কিন্তু যদি একই উদ্দেশ্য সম্পাদন করে নারীর প্রতি ভালোবাসায় সে আল্লাহর বিধান রাসুল সাল্লামের তরিকার কোন কোয়াক্ষা করে না তাহলে একই সম্পর্কের কারণে সে গুণাগার হচ্ছে পাপি হচ্ছে এর দ্বারা সে জাহান নামের অধিকারী হয় আল্লাহ সুবাহ এই দুনিয়ায় এই নিয়ামক গুলো দিয়েছেন বলেছেন পল্লাহু হিসুল এর আগে বলছেন দুনিয়া এ এসবগুলো হল দুনিয়ার বুগের সামগ্রী আর আল্লা কাছে প্রকৃত উত্তম ঠিকানা রয়েছে সেখানে কি আছে আল্লাহ এই পনেরো নাম্বার আয়াতে বলছেন দুনিয়ায় ছয়টির কথা বলেছিলেন আর আরে আল্লাহ সুবাহ এই পনেরো নম্বর আয়াতে তিনটির কথা বলেছেন সে তিনটি নিয়াম দিবেন আপনি বলে দিন হেরাসুল আপনি লোকদেরকে বলে দিন আমি কি তোমাদেরকে একচেয়ে উত্তম বিষয়ের সংবাদ দেব এই যে ছয়টা জিনিস তোমাদের কাছে দুনিয়ায় অত্যধিক প্রিয় করে দেওয়া হয়েছে এগুলোর ছেও যা আরো উত্তম কিছু আছে সেই সংবাদ আমি কি তোমাদেরকে প্রদান করবো যারা তাদের তাদের রবের কাছে অবলম্বন করে তাদের রবকে তারা ভয় করে জীবনযাপন করে যার নিজ দিয়ে জরনা দ্বারা প্রবাহিত সেখানে তারা ছিল কাল থাকবে কাল থাকবে আল্লাহ কি দিচ্ছেন একটার কথা প্রথম বলছেন প্রথমত এই উত্তম সবগুলোর যারা আল্লাহকে ভয় করে চলে তাঁদের জন্য কি রয়েছে রববিহীন তাদের রবের কাছে রয়েছে জান্নাতটা কোথায় কাছে। आशिया। आशिया। कोरी रब ली हे आमार रब तुम गानाओ जानना तुमार निकट জান্নাতটা আল্লা নিকটে আল্লাহর কাছে যারা তাঁকুয়া অবলম্বন করে তাদের জন্য প্রথম পুরস্কার পরকালে আল্লাহ যে সংবাদটা দিচ্ছেন তা জান্নাতের জান্নাতের সবুজ বাগানের সংবাদ দিচ্ছেন এমন বাগান যার নিজ দিয়ে জর্ণাদারা প্রবাহিত থাকবে এবং এই মুত্তা যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য এই জান্নাত হবে চিরস্থায়ী এই জান্নাতের বাগানের ফল ফুল কোনো কিছুই শেষ হবে না চিরকাল এটা নতুন থাকবে তার স্বাদ কোনদিন কমবে না কমবে না সব যেমন আছে তেমনই থাকবে সেই জর্ণাদারা গুলো কি নদী প্রক সেই নহরগুলো গুলো কিসের স্বচ্ছ পানি নহর আমি এর আগে থাকবে। এই চার প্রকারের নহরের কথা বলা হয়েছে সেই জান্নিগুন তার এই নহর থেকে যে পরিমাণ ইচ্ছা যখন ইচ্ছা তখন সে পান করবে এমন স্বচ্ছ পানি সেটা স্পটিক মতো পরিষ্কার সেই পানপাত্রের মধ্যে রাখলে সেই পানিগুলো টলমল করে শুধুমাত্র পরিষ্কার এই পানির সেই উপলব্ধি করা যায় তার স্বাদ দুনিয়ার পানির মতো নয় পানিটি কি স্বাদ ভিন্ন সেখানে মধুর নহর থাকবে আমরা মধু মধু বিভিন্ন ভাবে আনি বিশুদ্ধ মধু খাওয়ার চেষ্টা করি কিন্তু আসলে বিশুদ্ধ মধু তো পাওয়া যায় না পাওয়া যায় না তাই না সব বেজাল মিশ্রিত মধু কিনে খেতে হয় কিন্তু সেখানে কোন হিসাব করে খেতে হয় কিনে দুধ খাইলে তো আসল গাভীর দুধ কিনা বেজাল এটা বোঝা বড় মুশকিল আসলে শুনি যে এতটুকু যে যারা দুধের ব্যবসা করে যদি বেজাল নাও মিশায় তথাপিও এক মন দুধের সাথে নাকি আধা মন পানি দেয়ালা এই ব্যবস্থা করে রেখেছেন তো এখানে লিল্লাদিন যারা যারা অবলম্বন করে তাদের রবকে তারা ভয় করে তাদের জন্য সকলের জন্য না জান্নাতের এই যে পুরস্কার এটা কার জন্য এটা কোন রূপ নাই না কার নাই আকৃতি নাই এই টাকুয়ার গুণটা অন্তরে এটা জন্ম লাভ করে এটা অন্তরে এটা লালিত হয় সেখানে বিকশিত হয় আর একটা মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে এই গুণ এই গুণ আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ সুবহান হুতাল যাকে এই তাঁকুয়ার গুণ দান করেছেন করেছেন তাকে মূলত সফল করে নিয়েছেন সিনার দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে করে এইভাবে বলছিলেন তাকুয়া হলো একানে তাকুয়া এখানে তাকুয়া হলো মানুষের অন্তরে थाक थाके। हो हो शे कोथा हो। चिंता कर द्वारा कि आल्ला सन्तुष्टि पावासंतुष्ट पुरस्कार पा ना, ना शांति पा তার প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি আচরণ প্রতিটি মুহূর্তে সর্বাবস্থায় আল্লাহ সন্তুষ্টি এবং অসন্তুষ্টির অসন্তুষ্ট দণ্ডায়মান তার জীবনটাকে এইভাবে সতর্কতার সাথে অতিবাহিত করে যদি কার অন্তরে সে তাকুয়া আসে তাহলে সে এইভাবে বাদ বিচার করে আর যদি সে তাকুয়া না থাকে লাগামহীন গুড়ার মতো ছুটে চলে। যেদিকে মন চায় যে ময়দানে ইচ্ছা হয় সেখানে সে বিচরণ করে যখন মন যা চায় তাই বলে তাই যা ইচ্ছা হয় তাই করে তার মধ্যে এই চিন্তাটুকু থাকে না যে আমার এই কথা আমার কাজের দ্বারা আল্লাহ আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে কিনা এই চিন্তাটা করে না এমন লোক লোক অধিকারী নয় নয় তাকুয়ার অধিকারী সেই লোক যে সে মানুষ হিসেবে কখনো ভুল করতে পারে ভুলের উর্ধে নয় কিন্তু কিন্তু তাকুয়া তাকার কারণে সেই ভুলের উপর প্রতিষ্ঠিত থাকে না সেই ভুলটা যদি এখান আল্লাহর সাথে হয় সাথে আল্লাহর কাছে তো করে করে আর যদি বান্দার সাথে সম্পর্কিত হয় তাহলে সরাসরি বান্দার কাছে সে ক্ষমা প্রার্থনা করে কারণ এটা হকলেবাদ আল্লাহ কখনো তাকে ক্ষমা করবেন না যতক্ষণ বান্দা তাকে ক্ষমা না করে বান্দার সাথে সম্পর্কিত হলে ওই বান্দার সাথে এটা শেষ করতে হবে কিন্তু এই বিষয়টা খুব কঠিন মানুষ আল্লাহর কাছে তবা করতে পারে দিন শতবাদ কিন্তু নিজেকে অন্য একজনের কাছে অপরাধী স্বীকার করা এটা কঠিন শয়তান এটা করতে দেয় না তার মধ্যে তখন অহংকার আশ্রয় নাই। তখন নিজের পক্ষে বিভিন্ন যুক্তি দাঁড় করায় নিজের অপরাধের পক্ষে যুক্তি দাঁড় করায় ফার্সিতে একটা কথা আছে গুনা বত্তর আজগুনা যদি যুক্তি দাঁড় করায় কারণ দর্শায় তাহলে এটা আরও নিকৃষ্টতর যে গুনার কারণ সে দাঁড় করা হজুরে গুণা রাজ রাজগুণা তো যখন বান্দার সাথে সম্পর্কিত তার কোনো ত্রুটি বিচ্ছুতি কোনো ভুল এসে যায় তখন শয়তান তার উপরে সে গালি ভয়ে যায় তখন বান্দার কাছে তাকে আর ছুটো হতে দেয় না তখন সেই কুটকৌশল অবলম্বন করে নিজে অপরাধের পক্ষে তখন বিভিন্ন ধরনের ছাপাই গাইতে শুরু করে শুরু করে যখন এমনটি যদি কেউ করে বুঝতে হবে তার মধ্যে তাকুয়া নাই তাকুয়া আলামত তার মধ্যে তাকুয়া নাই আর যে তার এই অপরাধটা উপলব্ধি করার পর নির্দেশ দেয় মানুষের কাছে যার কাছে অপরাধ করেছে তার কাছে ছুটো হয়ে যায় নত হয় কমা চায় বুঝতে হবে তার মধ্যে তাকুয়া আছে এই তাকুয়ার প্রকাশ এখানে উপলব্ধি করা যায় তো আল্লাহ সুবাহ যে তাকুয়ার কথা বলেছেন তাকুয়াটা হল এটা অন্তরের বিষয় সে কোনো ব্যক্তি প্রকাশ্য হোক অপ্রকাশ্যই হোক সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে গোপনেও আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং রহমত এবং সম্মানজনক বিনিময় বিনিময় বিনিময় কার জন্য যারা গোপনেও অপ্রখ্য ভাবেও আল্লাহকে ভয় করে চলে সে কোন মানুষ দেখল না করতে পারে কোন মানুষ জানবে না তাপ করতে পারে কিন্তু করে না কি আল্লাহকে ভয় করে কেউ না দেখলেও কেউ না জানলেও আল্লাহ দেখছেন আল্লাহ জানেন সেই ব্যক্তির জন্যই ক্ষমা এবং রহমতের বুসন আল্লাহ দিয়েছেন ওই ব্যক্তি হল মুস্তাকি আর এই তাকুয়ার অধিকারী যেই ব্যক্তি হবে সেই ব্যক্তির জন্য আল্লাহ এখানে সংবাদ দিচ্ছেন জান্নাতের সবুজ কাননের সুসংবাদ দিচ্ছেন। যার নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে এবং সাথে সাথে এই কোথাও বলে দিচ্ছেন সেখানে সে চিরকাল থাকবে কখনো এখান থেকে তাকে বের করা হবে না করা জান্নাতিদের মনে মনে একটা আশঙ্কা থাকবে আল্লাহ যখন জান্নাতে দিবেন নিয়ামত রাজি পেয়ে যদি খুশি হয়ে যাবে নিয়ামত বুগ করতে থাকবে কিন্তু মনে একটা শঙ্কা থাকবে আবার কখন ওই জান্ন থেকে বের করে দিন এই ধরনের একটা শঙ্কা থাকবে বান্দাদেরকে তার এই শঙ্কা দূর করে দিবেন আর এই শঙ্কা দূর করে দিয়ে সেখানে তাদেরকে জান্নাত থেকে বের করবেন না করবেন না জানাতের নিয়ামক রাজি যা তাদেরকে দিয়েছেন তা কোনদিন কমাবেন না কমাবেন না তা কোনোদিন কমবেও না আল্লাহ সুবাহ এই নিয়ামত রাজি শুধুমাত্র বৃদ্ধি করতে কমবে না এটা হ্যাঁ এমন সময় যে সময়ের কোনো শেষ নাই শুরু হয়েছে জান্নাতে সকলকে পৌঁছানো হয়ে গেছে প্রত্যেকেই তাদের বাড়িঘর পেয়ে গেছে কিন্তু এটা কোনদিন শেষ হবে না যদি এমন হতো যদি মানুষ মনে করত মনে করেন কুটি কুটি বছর পরই একদিন শেষ হয়ে যাবে এটাও যদি মানুষ মনে করত তাহলে একটা কষ্ট থাকতো তাই না একটা কষ্ট থাকত যেটা একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাদের এই কষ্টটা মনের মধ্যে কখনো যাতে না থাকে এই জন্য এই সংবাদটা দিয়ে দিলেন জানা এটা কোনোদিন শেষ হবে না বের করা হবে না অনন্তকাল তোমাদের মৃত্যু আর হবে না দুনিয়ায় আমরা আসছি এটা মৃত্যু কে খেয়ে ভয় না করে এটা মানুষ চায়। তাই না চায় মরণের কথা মানে স্মরণ হলে কষ্ট লাগে তাই না এটা এটা একটা কষ্ট। কিন্তু আল্লাহ সুবহান হুতালা এই কষ্ট সেই চিন্তাটা থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন যে কোনদিন আর মরণ হবে না সেই চিরকাল সেই জান্নাতে তারা অবস্থান করবে সেখানে যে স্ত্রীগণ আল্লাহ দেবেন তারা অতি পবিত্র এমন স্ত্রীগণ যাদেরকে কোনো মানুষ জিন কখনো পূর্বে স্পর্শ করে নেই কোন মানুষ দেখেনি এক হলো এরপর হলো হলো সকল প্রকারের মলিরতা অপবিত্রতা থেকে তারা মুক্তিয়ায় কিন্তু অপবিত্রতা আছে তাদের হাইজ আছে হবে ইস্তেহাজ জান্নাতের নারীদের জাননাতে নারীদের হাইজ নেফাস ইস্তেহাজা এগুলো হবে না আমি গত তারিখে বলেছিলাম যে জাননাতে এমন কোন লুক থাকবে দুনিয়া যার কোনো সন্তান হয় নাই সে জাননাতে হয়তো কখনো সেই সন্তানের আকাঙ্ক্ষা করতে পারে যখন সে ইচ্ছা করবে তার স্ত্রী গর্ভবতী হবে মুহূর্তের মধ্যেই তার গর্বের সন্তান পূর্ণ হয়ে যাবে সন্তান প্রসব হবে আর মুহূর্তের মধ্যে সন্তান বড় হয়ে যাবে তার আশা পূর্ণ হয়ে যাবে কিন্তু তার স্ত্রী কখনো নেপাজ হবে না আল্লাহ সুহ তায়লা সেই জান্নাতের স্ত্রীদেরকে এভাবে পবিত্র করেছেন সেখানে নুরামের কোন জায়গা নাই অপবিত্রতার জায়গা নাই জান্নাত্র জায়গা তাদের স্ত্রীগণ থাকবে সুরক্ষিতা। জন্য সুরক্ষিত এমন তাবুর ব্যবস্থা করেছেন হাদিসে আছে যে মুতির তাবু জান্নাতে জানাতের দুজন থাকবে তাবু বলতে তো আমরা ছোট্ট একটা ছোট্ট একটা কুঠুরির মতো মনে করি না কিন্তু এটা এমন এক তৈরি। সেই তাবুর সামনে দরজা থাকবে সেই দরজা থেকে দরজার সামনে গাছ থাকবে গাছের বিস্তৃত হবে একটা নিয়ে দ্রে দৌড়াবে একশো বছর দৌড়ানোর পরে ওই ছায়া অতিক্রম করতে পারবে না আর ওই তাবুর এক এক কর্নারে তার এক একজন স্ত্রী থাকবে যদি একজনের বাহাত্তর জন স্ত্রী হয় मुथिर द्वारा सप तैर সবসময় তাদের কামনা থাকবে তাদের স্বামী আর কোনো কিছু তাদের চিন্তায় থাকবে না প্রত্যেক জান্নাতিগণ তার একজন স্ত্রীর কাছে যাবে সে তারা এখানে আমাদের চরম আনন্দের তিস্তির সাথে থাকবে সে তার অপর কথা ভুলে যাবে আরো যা আছে সেগুলো ভুলে যাবে মানে একজনের কাছ থেকে এমন ভালোবাসা পাবে এই ভালোবাসায় আর কিছু তার থাকবে না भाव पालाक्रमे्रमे घर अल्ला जाना এত নিয়ামত রাজি রেখেছেন এর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ামত নিয়ামত এটা হল দ্বিতীয় নিয়ামত জান্নাতেরান্নাতের তৃতীয় হল ওয়ারি আর এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত নিয়ামত এটা হল আল্লাহর সন্তুষ্টি দুনিয়াতে ছয়টার বলেছিলেন আর মৃত্যুর পরে তিনটার কথা বলা হচ্ছে এক হল জান্নাত দ্বিতীয় হল আর আল্লাহ যখন তার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান তার আর চাওয়ার পাওয়ার কিছুই আর থাকে না আমি এর আগে ইজাহুল বুখারির একটি বর্ণনা বলেছিলাম বুহারি শরীফের সেখানে বিভিন্ন সূত্রে বর্ণনা করা হয়েছে জান্নাতুল মধ্যে জান্নাতিদেরকে নিয়ে এক সমাবেশ করবেন আল্লাহ সম্মেলন করবেন আর সেটা হবে শুক্রবারে জুমাবারে আর এই সম্মেলনের সভাপতিত্ব স্বয়ং আল্লাহ সুবাহ আহ তালা নিজে করবেন সেখানকার আসন গুলো গ্যালারির মতো সাজানো থাকবে আর এটা ভাগ থাকবে দিয়ে আসনে বসা থাকবেন পিছনে গ্যালারির মতো সাজানো আসনগুলোতে তার কুম্বদনগণ কখনো দেখা যাবে একজন নবী বসে আছেন একা কোন নবীর পিছনে বসে আছেন একজন কুনু নবীর পিছনে তিনজন তিনজন জান্নাতের ওই সম্মেলনে সমগ্র সকল নবীর উন্মত মিলে একবার আর রাসুল্লাহ সাল্লু আলাই সালামের উন্মত হবেন দুই বাঘ সেখানে সুগন্ধের মেশখের গামলাগুলো গামলা গুলো সাজানো থাকবে পাখিগুলো আসবে আর গামলায় ঝাপ দিবে দিয়ে তার ডানার মধ্যে সুগন্ধি নিয়ে সে উড়বে আর ডানা নাড়ে সুগন্ধি ছিটাবে আল্লাহ নিজ হাতে সকলকে সেদিন সর্ব পান করাবেন আল্লাহ নিজের হাতে পান করাবেন আর এই পান করার পর কেউ কোনদিন আর পিপাস্ত হবে না रपर अनुष्ठान शुरू हो कुरवतम सर्वप्रथम कुरान तेलावत कर पृथ्वी मध्य सबसे फाते हाथ तेलावत कर तेलावत कर रसुल्ला तेलावत कर এরপর আল্লাহ যেত। জঙ্গলের পশুগুলো কান পেতে শুনতো কাছে চলে আসতো নদীর পারে কথা বললে নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসতো তার কণ্ঠ এত সুন্দর ছিল আল্লাহ তাকে নিয়ামত দিয়েছিলেন অনেক শক্ত লোহা হাতে নিলে মোমের মতো গলে সেই লোহাগুলোকে মোমের মতো তিনি নিজের হাতে বর্ম তৈরি করতেন বিভিন্ন পোশাক ওটা খামারের ওই হাফড়ের মধ্যে ওইখানে নরম করা লাগত না নিজের হাতেই করতেন আল্লাহ সুমাহ করতো তাহলে কেমন কেমন তিনি তালাওয়াত করবেন আর রহমান প্রশ্ন করবেন তোমরা আমার কাছে চাও যা তোমাদের ইচ্ছা হয় আমার কাছে চাও সকলেই বলবে আমরা কি আর চাইব আপনি এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমাদের চাওয়ার মতো তো আর কিছু আমরা খুঁজে পাচ্ছি না আমাদের যা প্রয়োজন সব তোকে এগেছি এরপর তিনি বলবেন তোমরা চাও तको बा तुम्हारे चाह चाह ना देखे एबादी कर नेल्ला बंदा तक पर्दा उठिए देखा सुबाह सत्तर हजार बस चेक चोक नरबे সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল দিদারে আল্লাহকে দেখা আল্লাহ সুন্দর পৃথিবী সৃষ্টি করেন মানুষ সৃষ্টি করেন এই সুন্দর অনেক সৃষ্টি দেখে আমরা বিমোহিত হই আমরা আকৃষ্ট হই আল্লাহ কত সুন্দর কত সত্তর হাজার বছর পর আবার পর্দা ফেলা হবে তখন আবার জান্নাতিগণ বলতে থাকবেন আল্লাহ আমাদের পর্দা কিন্তু চোখের পরক নড়বে না আল্লাহ সুান কেমন কেমন আবার পর্দা ফেলা হবে আবার সকলে আবেদন করবে আবার আল্লাহ সত্তর হাজার বছর আল্লাহকে সকলে দেখবে আল্লাহ সুবাহার দিদার হলো জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত নিয়ামত তখন আল্লাহ ঘোষণা করে দিবেন আজ থেকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আর কখনো তোমাদের প্রতি আমি অসন্তুষ্ট হব না এই জান্নাতের নিয়ামত রাজের মধ্যে আল্লাহ সন্তুষ্টি হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আল্লাহ সুবাহ এখানে তিনটা নিয়ামতের কথা বলেছেন কাদের জন্য লিল্লা তাকাউ। যারা আল্লাহকে ভয় করে এই দুনিয়ার জীবন অতিবাহিত করে তাঁদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে জান্নাত যার নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত সেখানে কাল তারা থাকবে এ হল একটা দ্বিতীয় হল আজওয়াজ পবিত্রা স্ত্রীগণ তাদের রূপ সৌন্দর্য দুনিয়ার কোনো নারীর সাথে তুলনা নেই দেখা সাল্লাসত না তার আঙ্গুলের সেই উজ্জ্বলতায় সারা পৃথিবী আলোকিত হয়ে যেত হয়ে যেত বর্ণনা দেওয়া হয়েছে যে তাদের হারের ভিতরের যে আমরা ক্যালসিয়াম বলি সেইগুলো দেখা যাবে এত স্বচ্ছ আর তারা থাকবে শিরো কুমারীমারী আল্লাহ সুবাহ পক্ষ থেকে এটা দ্বিতীয় নিয়ামত আর তৃতীয়টা হলো আল্লাহর সন্তুষ্টি এই তিনটা নিয়ামতের কথা বলেছেন এখন প্রশ্নটা হলো বাকিগুলোর কি আর দরকার আছে দুনিয়ায় যে নিয়ামত পেয়েছিলাম দুনিয়ায় সন্তান প্রয়োজন কি জন্য বংশ দ্বারা অব্যাহত রাখার জন্য মানুষের সন্তানের প্রতি আকৃষ্ট হয় লালাইত হয় কামনা করে। সন্তানের প্রতি হওয়ার স্বামী স্ত্রীর তার জাগিয়ে দেন। না হলে একটা অপূর্ণতা থেকে যায় যাদের সন্তান কখনো হয়নি তারা কতটুকু মানসিক যন্ত্রণায় আছে তারাই বুঝতে পারে আর যাদের সন্তান হয়েছে মূলত এরা হল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ামত মানুষ এটা কামনা করে তার সন্তানাদি প্রয়োজন কিন্তু সেখানে তার প্রয়োজনই নাই দুনিয়ায় সম্পদ রাজি মানুষের প্রয়োজন তাদের স্ত্রুপিত স্বর্ণরূপা এগুলার প্রয়োজন সম্পদ মানুষ কামনা করে জাননাতে এটা দরকার আছে তারই প্রাসাদ সমূহ সোনার উপর মুায়মন্ড দিয়ে সেগুলো তৈরি করা হইতেছে সবগুলো তৈরি করা তৈরি করা এই সম্পদ অভাব তো তার নাই কি প্রয়োজন এরপরে ঘোড়ার দরকার সুসজ্জিত ঘুড়া জান্নাতে করবেনটা কি ঘোড়া দিয়ে সেখানে তো যে বাহন চাইবেন সেটাই এরপর মানুষ বুড়া চড়তে চাইবে এই জন্য আল্লাহান বলেছেন প্রতি শুক্রবারে তাদেরকে ঘোরা দিবেন খুবই সুন্দর ঘোরা দিবেন সেই ঘোড়ায় চড়ে তার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবে বিভিন্ন জায়গায় যাবে এই জন্য তার ঘোরা দেওয়া হবে দেওয়া হবে তার তো এই ঘোরা এখানে লালন পালনের দরকার নাই মাত্রই পাচ্ছে সেখানে চতুষ্ম জানুয়ার দরকার গাভি দরকার দুধ খাওয়ার জন্য দরকার না? কিন্তু সেখানে গাভির কি প্রয়োজন আছে দুধের নহরি আছে করবেন কি? ক্ষেত কামার ওখানে খেত কামার প্রয়োজন তো নাই যা দরকার সব তো পাচ্ছেন সে এই বাকিগুলোর ওইখানে প্রয়োজন নাই কিন্তু এরপর যদি কেউ কাজ করতে চায় চাওয়া মাত্র ওই কৃষিকাজের উপকরণ সব পেয়ে যাবে জমি চাষ হবে ফসল বোপন হবে গাছ উঠে যা বড় হবে ফসল হবে পাকিয়ে যাবে তার কেটে তার বাড়িতে চলে আসবে তার যেভাবে চায় যাবে সেখানে এগুলার প্রয়োজন নাই যা প্রয়োজন এক হলো আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে দেওয়া জান্নাতের অধিকারী হওয়া দ্বিতীয় হলো সেখানে মানুষ তার প্রয়োজন আদম আলা ইসলামকে আল্লাহ যখন আল্লাহ যখন সৃষ্টি করলেন তিনি জান্নাতিদের সেই সঙ্গিনী দিয়ে দিবেনি কেউ প্রশ্ন করতে পারে নারীদের ব্যাপারে মহিলাদের ব্যাপারে কেউ প্রশ্ন করতে পারে যে এই দুনিয়ায় যে সকল আল্লাহ নারী এবং পুরুষ উভয়ের মধ্যে একটা মানসিক প্রভাব দিয়ে তৈরি করেছেন মানসিক একটা তফাত আছে যেমন আছে আছে পুরুষের একটা চাহিদা আছে তার চাহিদার একটা সীমা আছে, আছে নারীরও একটা একটা চাহিদা আছে। একজন নারী একজন পুরুষের জন্যই সে সন্তোষ পেয়েই সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তার মধ্যে এই চিত্রা দিয়েছেন এতে তার প্রয়োজন আর নাই এতেই সে সন্তুষ্ট সে একজন স্বামী পেল এতে সে সন্তুষ্ট থাকবে সেটা স্বামীর ভালোবাসা পাদে পাদে আর নিয়ামত অন্য যত নিয়ামত আছে সবগুলো তার স্বামী যেভাবে বুক করবে সেও তো বুক করবে এটার মধ্যে কোন তফাত নাই সব নিয়ামত রাজি সে বুক করবে স্বামী স্ত্রীর একজন পুরুষের পুরুষের সেই বাহাত্তর জনতর জন স্ত্রী হবে আর একজন নারীর শুধুমাত্র তার একজনই স্বামী স্বামী দুনিয়ায় দুনিয়ায় যে পুরুষ যার স্বামী জাহান নামী হয়ে গেছে সেই মহিলাটা জান্নাতি আল্লাহ তখন তাদের পছন্দ অনুযায়ী পরস্পরের মধ্যে বিয়ে করিয়ে দিবেন। এবং জাহান্নামীদের প্রতি কারো কোনো ভালোবাসা থাকবে না যে লোকটার স্ত্রী যাহার নামে চলে গেল তার প্রতি কোনো ভালোবাসা আকর্ষণ থাকবে না আর যেই মহিলা স্বামী যাহার নামে চলে গেল তার প্রতি তার কোন আকর্ষণ থাকবে না অনুরূপভাবে হতে পারে ব্যক্তির একাধিক থাকবে ছিল। দুনিয়ায় কিন্তু বিয়ের স্ত্রীর সংখ্যা চারজন সীমাবদ্ধ সীমাবদ্ধ পরকালে কিন্তু এই সীমাবদ্ধ নাই একজন লোকের হতো দশজন স্ত্রী ছিল দশজনই সে জান্নাতি হয়ে গেল হয়ে গেল সে দশজনই তার পাবে সত্তর জন হল জান্নাতের আর দুইজন দুনিয়ারুনিয়ার্থ কেউ হয়তো একটা বিয়ে করেছে তখন তখন তার তো দুনিয়ার দুইজন পাবে পাবে এমন কোন নারী হতে পারে যে তার স্বামী যাহার নামী হয়ে গেছে এই মহিলাটির স্বামী এখন আর নাই জান্নাতে যাওয়ার জন্য তার সঙ্গিনী তার সঙ্গিনী তাকে করে দেওয়া হবে এত তার দুইজন পূর্ণ হয়ে যাবে আল্লাহ যে কোনো ব্যবস্থা আল্লাহ যেভাবেই করতে পারেন আল্লাহ তোর তার জন্য অসম্ভব কিছু নাই দুনিয়ার দুইজন স্ত্রী কমপক্ষে এক জনের থাকবে আর দুনিয়া আর জান্নাতের সত্তর জন থাকবে ব্যাপারটা এটা এমন ভাবে কোন ব্যাখ্যা করা উচিত নয় যেমন জাকির নায়ক একটা ব্যাখ্যা দিয়েছে ওটা সঠিক হয়নি এটা ইশতেহাদি বড় ধরনের ভুল যে তিনি বলেছেন এটা হলো শব্দের অর্থের দিক থেকে মনে হলো স্ত্রীর জন্য স্বামী জাউজ আর স্বামীর জন্য স্ত্রী জাউজ এই হিসাবে তিনি এমন ভাবে ব্যাখ্যাটা দিয়েছেন যে নারীরাও দেহের মধ্যে এই ধরনের বা কথাটা তার ঠিক হয়নি ব্যবহার করা হয়েছে এই আজওয়াজ এটা বহু বচন এটা বহু জাউজের বহু বচন জাউজ জাউজাতুন স্বামী জাউজাতুন স্ত্রী আর যখন এটা জমা করা হয় তখন সেটার আর আলামত থাকে না এই কারণে এটা আজওয়াজ আজবাজ মের আলামত জমার ক্ষেত্রে এটা উঠে গেছে কিন্তু প্রকৃতপক্ষে এটা এক বছর হলে এটা জাউজাতুন মুতা হারাতুন এখানে স্ত্রী অর্থে ব্যবহৃত হয়েছে এটা পুরুষ অর্থে এটা ব্যবহৃত হয় নি। আল্লাহ প্রত্যেক জান্নাতিদেরকে পবিত্রা স্ত্রীগণ তাদেরকে দান করবেন করবেন আল্লাহ সুবাহিদের পূর্ণ হয়ে গেল আল্লাহ তার প্রতি তার বান্দারা কে কোন অবস্থায় আছে কি করছে সব তিনি দেখেন দেখেন আল্লাহ ওই লিল্লা দিন আর তাকাউ যারা তাক অবলম্বন করে তারা কি বলে যারা বলে হে আমাদের রব রব আমরা ইমান আনলাম আমরা নিশ্চয়ই ফিরিল না অর্থাৎ যেহেতু আমরা ইমান এনেছি সেহেতু আপনি আমাদেরকে ক্ষমা করে দিন জুনু বানা আমাদের গুণাসমূহ সমূহ কি না আজাবান্নার এবং আগুনের শাস্তি দেখে আমাদেরকে রক্ষা করে আমাদের রব রব নিশ্চয় আমরা আপনার প্রতিমা নান এখন আপনি আমাদের গুণাসমূহ কমা করে দিন আর আগুনের শাস্তি আমাদেরকে রক্ষা করুন তারাই দোয়া করে যারা তাকুয়ার অধিকারী আল্লাহ করে চলে তারা আল্লাহ করেও তাদের দ্বারা ত্রুটি বিচ্ছিত হতে পারে বড় এমনও হতে পারে হায়াতে জিন্দগি আল্লাহ দিয়েছেন দুনিয়ার যে এই সময়কাল এটা তো আল্লাহর নিয়ামত এই সময়টা যদি অপচয় করা হয় আল্লাহের অপচয় হল না এই সময়ের তো হিসাব দেওয়া লাগবে আল্লাহর যে অবহেলায় যে সময়টা অতিবাহিত হয়ে গেছে আল্লাহ যদি হাসরে ময়দানে জিজ্ঞাসা করেন আমি তোমাকে এতটুকু সময় দিয়েছিলাম এই সময়টুকু তুমি এইভাবে এইভাবে অপচয় করেছো কেন জবাব দেওয়ার উপায় থাকবে না পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তার পাটা না তার প্রথম প্রশ্নটা করা হবে আন হুমারিহি তার জীবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে হায়াতি জিন্দিগি সম্পর্কে প্রশ্ন করা হবে তার এই জীবন কাল সে কিভাবে শেষ করেছে এরপর প্রশ্ন করা হবে তার যৌবন কাল সম্পর্কে যৌবনের পরীক্ষা সে কিভাবে উত্তীর্ণ হয়েছে আল্লাহর পথে সে ব্যবহার করেছে কি না। আল্লাহর দেওয়া এই যৌবন এই শক্তি ব্যবহার করে আল্লাহর পথে যুদ্ধ করেছে কিনা জিহাদ করেছে কিনা এই প্রশ্ন তাকে করা হবে জীবনকালের মধ্যে এটা এসে গেছে কিন্তু এরপরে বিশেষভাবে এই প্রশ্নটাও করা হবে মালহি তৃতীয় প্রশ্ন করা হবে তার মাল সম্পদ সম্পর্কে কিভাবে উপায়ে সে মাল উপার্জন করেছে হালাল উপায়ে না হারাম উপায়ে এই প্রশ্নটা তাকে করা হবে করা যে হারাম উপায়ে উপার্জন করবে সে তো আটকা পড়ে যাবে চুর্থ প্রশ্ন করা হবে করা হবে তার মাল সম্পদ যা উপার্জন করেছে কুথায় সে খরচ করেছে এর হিসাব দিতে হবে পঞ্চম প্রশ্ন হবে তার এলিম সম্পর্কে সে এলিম অনুযায়ী আমল করেছে কিনা এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনিয়াদম হাসরের ময়দানে তার পাও নাড়াতে পারবে না তার পা নাড়াতে পারবে না সুজা দণ্ডায় থাকতে হবে এই পাঁচটি প্রশ্নের জবাব যে দিবে সেই শুধুমাত্র তুই স্থান থেকে সরতে পারবে আল্লাহ যে দিকে তাকে পৌঁছে দেন সেদিকে যাবে যাবে মান্দা এই ত্রুটি তো করতে পারে এছাড়া অন্য অনেক অনেক মানুষ যে কোনো অপরাধ করুক আল্লাহর কাছে সে ক্ষমা চায় ইমানদার সেই সব সময় আল্লাহর আলি দৈনিক একসভার কোন বর্ণনায় সত্তরবার তবা করতেন এটাও বলেছেন যে ব্যক্তি দৈনিক একসবার তবা করে তার কোনো গুণাই আর আমল নামায় অবশিষ্ট থাকে না ইমান করে আল্লাহর কাছে এই ক্ষমা চাওয়ার পূর্বে আল্লাহকে ডাক দিয়ে বলা হচ্ছে রব ইানা আমরা ইমান আনলাম আমরা ইমান এনেছি বাবু ফিরিলা আপনি কোন আমাদেরকে ক্ষমা করে দিন জুনুবানা আমাদের গুণাসমূহ আর এই সকল লোকেরা এদের বর্ণনা দেওয়া হচ্ছে পরিচিতি দেওয়া হচ্ছে এরা হলো তারা যারা ধৈর্যশীল ধৈর্যশীল তাদের রবের প্রতি তারা অনুগত তারা আল্লাহর প্রতি খরচকারী ফাঁক করে তাদের মাল আল্লাহর পথে খরচ করে শুভের সাদে হওয়ার পূর্বের সময়টা হলো আচ্ছা আমরা বললি না এদের গুণ কতটা আল্লাহ কেন বলছেন কেন বলছেন লিল্লাদিন সেই মুক্তাকিদের গুণ এক নাম্বার হল তারা আর ধৈর্যটা এটা একটা বড় গুণ আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার সাহায্য চাওয়ার চাওয়ার প্রথম উৎস যেটা প্রথম উপায় যেটা সেটা হল সবর মানুষ হে ইমানদার গণ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে এক নম্বর গুণ যেটা হল সঠা সবর তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে মাধ্যমে আর এই সবরটা একজন ইমানদারের প্রথম গুণ হওয়া দরকার কারণ কারণ আল্লাহর প্রতি ইমান আনার পর এই পথে চলাটা তার জন্য সহজ হবে না फुलूान साथ परीक्षा शुरू बिछानूान सेबर ना थे पथे अटल थे तरह प्रथम गुण से যারা তাকওয়ার অধিকারী সেই লোকজন প্রথমত হল তারা দৈর্যশীল হয় আর দৈর্যশীল হওয়া মানে কি কষ্ট সহিষ্ণু সর্বাবস্থায় স্থির থাকা অটল থাকা সবর অর্থ কিন্তু পরাজিত হওয়া নয় আঘাত খাওয়া নয় খাওয়া সবর অর্থ হল অটল থাকা যত বাতা বিপত্তি জুলুম নিপীড়ন আসুক সর্বাবস্থায় ইমানের উপর অটল থাকা এর নাম হল খবর পাহাড়ের মতো অটল হয়ে যাওয়া পাতরের মতো শক্ত হয়ে যাওয়া এ বিচ্ছুত না হওয়া নড়াছড়া না করা এর অর্থ হল খবর খবরের অর্থ এটা নয় যে একজন গালে একটা থাপ্পড় দিল আর একটা গাল ওই তার দিকে আগে এ দিলেন আর তার হাতটা একটু মালিশ করে দিলেন ভাই আপনার তাকে আমার থাপ্পড় দিয়ে হাতে বেঁথা পেয়েছেন এটার অর্থ এটা নয় এটার অর্থ হল যদি একটা থাক্পর অন্যায়বাদের কেউ দেয় সাথে সাথে তার গালে অনুরূপ আর একটা থাক্পর দেওয়া এটা হল সবর। কেউ যদি আঘাত করে তাকে প্রতিঘাত করা এটা হল এই খবরের শিক্ষাটা হল কোন অবস্থায় সব থেকে বিচ্ছুত না হওয়া সত্যের উপর অটল টাকা হতে পারে এমন এই অটল থাকতে গিয়ে নিজের জীবনটাও চলে যেতে পারে हजरत बेलान मध्य उपमा पेश कर जीवन के दिए निर्तन निष्पेषण जो दुरबल मुख दिए कथा बेर हाँ সেই সময়ও আকাশের দিকে আঙ্গুল তুলে বলছেন আহাদুন আহাদুন মুখ দিয়ে কোথা বের হচ্ছে না সেই সময় এটা হল খবর আল্লাহর পক্ষ থেকে বান্দার অন্তরে আসে যখন সে তাকুয়ার অধিকারী হয় এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা গুণ যার মধ্যে এসে গেছে যত নির্যাতন নিষ্পেষণ আসুক কোন অবস্থাতেই শখ থেকে সে বিচ্ছুত হবে না সর্বাবস্থায় উপর অটল থেকে যাবে সত্যবাদী এরা এদের পরবর্তী বৈশিষ্ট্যবাদী যা কথা বলে সত্য বলে তারা মিথ্যা কথা বলে না নাশ্রয় দেয় না মিথ্যা কথার কোন প্রশ্রয় দেয় না মিথ্যা কথা বলেও না মিথ্যা কথা শুনেও না শুনেও না সর্বাবস্থায় এরা উপর সত্যের উপর প্রতিষ্ঠিত তারা যা কথা বলে সত্য কথা বলে তারা বায়াত নিয়েছিলেন হকা মা কুন্না আমরা এই কথার উপর বায়াত নিয়েছিলাম আমরা সত্য কথা বলবো হক কথা বলবো অথবা হকের উপর প্রতিষ্ঠিত থাকবো আমরা যেখানে সত্য কথা বলবো সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবো থাকবো আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না এই কথাটারও বায়াত নিয়েছিলাম সর্বাবস্থায় সত্য কোথা বলা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা সত্য কোথাও হয় যদি শক্তি থাকে তারা এটা বন্ধ করে দেয় আর যদি শক্তি না থাকে এখান থেকে উঠে যায় উঠে এখানে থাকবে না কারণ যেখানে না হক চর্চা হয় মিথ্যা কথা বলা হয় যদি সে শুনে তাহলে সেও সেই মিথ্যার বাগিদার হয়ে গেল যে মিথ্যা বললো না কিন্তু সেটাও তো একটা মিথ্যা তোমরা অনুমান অনুমান ধারণা করা থেকে বেছে তাকু কারণ অনুমান করে ধারণা করে কথা বলাটা হল সবচেয়ে বড় মিথ্যা কথা কোন কথা ধারণা করে বলা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা যদি কেউ ধারণা করা করে কিছু বলে আর কেউ মনোযোগ দিয়ে চারটা শুনে সেও মিথ্যাবাদী হয়ে গেল সে সত্য থেকে বিচ্ছুত হয়ে গেল সে আর সাদে তিনের অন্তর্ভুক্ত নয় কিন্তু মুথ্যা কি হয় এরা সাদে তিন এরা সত্যবাদী সবসময় তারা সত্য কথা বলে সত্য কথা শুনে সত্যের বিপরীত কোনো কিছুকে প্রশ্রয় দেয় না ওয়াল এরা হল বিনীত অনুগত কার কাছে কাছে। তাদের তারা তাদের কাছে অত্যধিক বিনীত আল্লাহর আনুগত্যের বিপরীত যা কিছু আছে সব কিছু তারা পরিহার করে আর এ কুনুদ এর মধ্যে একনিষ্ঠতার অর্থ নিহিত আছে থেকে থেকে এর এর মধ্যে মধ্যে ব্যতিক্রম আছে একনি নিরঙ্কুশতার অর্থ অর্থ এরা আল্লাহর কাছে নিরঙ্কুশ ভাবে তারা অনুগত এবং আল্লাহর আনুগত্যের বিপরীত যা কিছু আছে যত প্রকারের আনুগত্য আছে সবগুলো তারা বর্জন করে আনুগত্যের পরিপন্থী না। তাদের সকল প্রকারের আনুগত্য হল আল্লাহর আনুগত্যের দ্বারা নিয়ন্ত্রিত এরা হলো তারা অন্যের আনুগত্য করে কিন্তু সেটা আল্লাহর আনুগত্যের অধীনে যদি সে আনুগত্যটা আল্লাহর আনুগত্যের সাথে মুহাফিক হয় এর সাথে মিল থাকে এই আল্লাহর আনুগত্যেরই একটা ধারা হয় তাহলে সেটা করে এই জন্য এটা আল্লাহরই আনুগত্য এর বিপরীত যদি হয় সেই আনুগত্য সে পরিহার করে সেই ব্যক্তি হল ক্রাণে তিন কিন্তু কেউ আল্লাহরও আনুগত্য করে অন্যেরও আনুগত্য করে এর বিপরীত আনুগত্য করে সে কানে তিন নয় যদিও সে আল্লাহর আনুগত্য করে তথাপিও সে আল্লাহর অনুগত নয় যেহেতু অন্যের আনুগত্যের প্রশ্রয় তার মধ্যে আছে এই কারণে তার এই আনুগত্যটাকে সে নিরঙ্কুশ করে নাই খালেজ করে নাই নির্বেজাল করে নাই আল্লাহর জন্য আল্লাহ এই জন্য সে এর অন্তর্ভুক্ত সে আল্লাহর পথে খরচ করে যেই পথে খরচ করার জন্য আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন সেই পথে খরচ করে সেই খরচটা খরচটা নিজে যা খায় এটা যে তার প্রয়োজন মাফিক হালাল উপায়ে উপার্জন করলো আর নিজের প্রয়োজন মাফিক সে খাইলো অপচয় করলো না এ খাবার বিনিময়ে সে সব পাবে নিজে খাইলো সব পাবে যেই খাবারটা তার স্ত্রী তার সন্তানাদেরকে খাওয়াইলো সে সৎকার সব পাবে পাবে আলাইহাল্লাম বলেছেন বলেছেন তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারের একটা লুকমা তুলে দাও এর বিনিময়ে তুমি সৎকার সাপ পাবে এটা তো নিজের কর্তব্য দায়িত্ব দায়িত্ব আর নিজের দায়িত্ব পালনের বিনিময়ে অতিরিক্ত সব পাওয়া যাচ্ছে সৎকার সব পাওয়া যাচ্ছে এইভাবে আল্লাহ সুবাহ তার সম্পদে যাদের যাদের ফক রেখেছেন সকলের হক সে প্রদান করে কাউকে বঞ্চিত করে না এন আমরা আবার এইতরফা একটা বুঝি শুধুমাত্র আমরা যেহেতু ময়দানে জিহাদে আছি সবসময় সম্পদটা জেহাদের ময়দানে অন্যদিকে গুরুত্ব আমরা কম দেই কিন্তু এটাও ঠিক নয় হ্যাঁ এটা জেহাদের ময়দান এটা একটা খাপ এটা হলো একটা খাপ কিন্তু এখানে যেই ব্যক্তির সম্পদ প্রথম তো সম্পদের উপর হক হল তার সে যদি না খেয়ে উপুস থেকে অভাবগ্রস্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে দেয় তাহলে সে তো বিপদে পড়ে যাবে এভাবে নিঃস্ব হতে আল্লাহ তার প্রয়োজন। তার পরিবারের মাতা পিতার প্রয়োজন তার নিকটতম আত্মীয় স্বজনের প্রয়োজন বা এই যারা আছে দরিদ্র সহায় তাদের প্রয়োজন এটি মেসকিনের প্রয়োজন তার প্রতিবেশীর প্রয়োজন প্রয়োজন এই সকলেরই হক তার উপর আছে আর জিহাদ এখানেও সে দিবে ওইগুলাও করবে কারো হক সে নষ্ট করবে না আল্লাহ নির্ধারিত খাত সমূহের মধ্যেই সে তার খরচকে সীমাবদ্ধ রাখে এর বাইরে কোথাও খরচ করে না তার খরচটা সীমাবদ্ধ তাকে আল্লাহ নির্ধারিত সীমানার ভিতরে এই সীমানার বাইরে কোনো খরচ করে না এই নেগেটিভ এবং পজিটিভ দুইটি অর্থে দেখতে গিয়ে এটাকে বুঝতে হবে একটা হল তার নির্ধারিত খাত সেই খাতে খরচ করে এসব গুলো করার পরও আবার অনির্ধারিত খাতেও দেয় যেখানে আল্লাহ নির্ধারণ করেন নাই নাই অবৈধ পথে ওই মাজারে ওই পীরের দরগায় আর পীরের নজর নিয়াদের বেট বেগারের জন্য বা এই ধরনের বিভিন্ন সিনেমা হল নাচ ইত্যাদি আয়োজনের জন্য খেলা খেলতামা সব জন্য এই ইত্যাদির জন্য যে খরচপাতি গুলো করা হয় আল্লাহ তো এটা নির্ধারণ করেন করেন নাই বরং এটা নিষিদ্ধ করে দিয়েছেন কেউ যদি মনে করে আমি তো আমাদের সকল হকদারের হক দিলাম এরপর অতিরিক্ত থেকে আমি এটা করছি সেও মুনফিথিনের অন্তর্ভুক্ত হবে না কারণ সে সাথে পজিটিভ নেগেটিভটাও ছাড়ে নাই তার খরচটাকে শুধুমাত্র আল্লাহ নির্ধারিত নির্দেশিত খাতের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই অন্যদিকেও খরচ করেছে এই জন্য এর অন্তর্ভুক্ত সে হবে না রাতের শেষ বাগে রাসুল্লাহ রাতের তিন বাঘ করে দুই বাঘ চলে যাওয়ার পর যাওয়ার পর উঠতেন উঠতেন অর্থাৎ শেষ তৃতীয় আর সেই সময় তিনি আল্লাহর এবাদতিকে বেশি পছন্দ করতেন রাসুল্লাহ বলেছেন রাতের দুই তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ প্রত্যেক রাতে জমিনের আকাশে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন এমন কি কেউ আছো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া প্রকুত করব। কি অভাবই আছো তার অভাব পূরণের জন্য আমার কাছে গুণাগার আছো তার গুনার জন্য প্রতি রাত্রেই দুই তৃতীয়াংশ চলে যাওয়ার পর শেষ ভাগে জমিনের আকাশে নেমে বান্দাদেরকে তিনি ডাকেন এই সময়ে যারা আল্লাহর কাছে দোয়া করে তার প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ সুবাহ তাকে দান করেন তার দোয়া কবুল করেন তাকে ক্ষমা করেন হতু আল্লাহ বলেছেন যে রাসুল্লাহ সাল্লু আলহ্লামের সালাত তিনি কখনো প্রথম ভাগেও পড়েছেন কখনো মধ্যভাগেও পড়েছেন আর কখনো একবারে শেষে যখন শেষ হয়ে যায় সেই সময়েছেন এই তিন সময় তিনিা যায় তাহলে রাতের বিভিন্ন সময় তিনি যাচ্ছেন বিভিন্ন সময়ে তিনি যাচ্ছেন আবাদ করতেন তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ইসতে উপযুক্ত সময়টা হল রাতের শেষ বাজে দুই তৃতীয়াংশ সময় অতিবাহিত হওয়ার পর তাহাজুদের সালাত এবং সেই সময় আল্লাহর কাছে ক্ষমা আর হল দু আর উত্তম জায়গা হল সেজদার বিশেষ করে তাহাজুদের সালাতের ওই সময়ে আল্লাহ যেমন বান্দার নিকটবর্তী হন বান্দাওয়ার নিকটবর্তী হয় সেজদার মাধ্যমে সেই সময় আল্লাহর কাছে দোয়া করলে আশা করা যায় যে সে দোয়া শহদের কবুল হবে কবুল হবে এই সব গুণ হলো মোত্তাকিদের এই গুণ এই গুণ তারা ধৈর্যশীল তারা সত্যবাদী তারা বিনীত অনুগত তারা তারা এবং শেষ সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহ দরকার। এটা আল্লাহর পক্ষ থেকে দেন অন্তরের সেই পরিশুদ্ধি এটা আল্লাহ জানেন এটা কেউ কখনো নিজেকে দাবি করতে পারে না যে আমি অধিকারী হয়ে গেছি পবিত্র অন্তরের অধিকারী হয়ে গেছে দাবি কেউ করতে পারে না আল্লাহ এটা আর করে নিষেধাজ্ঞা তোমরা নিজেদেরকে নিজেরা মনে করো পরিশুদ্ধ অন্তরের হয়ে গেছো এটা কখনো মনে করো না বল্লু আল্লাহ যাকে চান তাকে তাজকিয়া দান করেন সে অন্তরের পরিশুদ্ধি আল্লাহ যাকে চান তাকে দান করেন আল্লাহ দান করেন কিন্তু আল্লাহর কাছে আর এটা পাওয়ার উপযুক্ত করেছেন আমরা যেন সেইভাবে কোরআন মজিদ বুঝতে পারি আর কোরআনের এই বাস্তব প্রতিফলন যেন আমাদের নিজেদের জীবনে নিয়ে আসতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন